আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাত ওয়াসালাম আল আশরাফিল আমা ইউল মুসলীম নবীনা মুহাম্মদ ও আলআ আলহি ও আসহাবিহি আজমাইন আম্মাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে পিস টিভি বাংলা দেখছেন তাঁদের সকলকে মবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব। জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে মানুষ আল্লাহতালার নাফরমানে করে থাকে যে বিষয়ে যে সমস্ত বিষয়ে আমরা আমাদের বাকশক্তিকে ব্যবহার করে আল্লাহ আল্লাহতালার নাফরমানে তথা অবাধ্যতা করে থাকি তার মধ্যে থেকে অন্যতম হলো গিবৎ তথা পরনিন্দা এই গিবৎ তথা পরনিন্দা মানুষের জবান দ্বারায় কৃত অন্যায় সমূহের মধ্য থেকে আজ সমাজে সবচাইতে বেশি সংখ্যক করা অন্যায় আমরা আমাদের জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে হারাম এবং গুনাহের কাজ করি তার মধ্য থেকে এই গিবত হল পরিমাণের দিক থেকে সবচাইতে বেশি জবানকে ব্যবহার করে বাকশক্তিকে ব্যবহার করে অন্য যত অপরাধ আছে কোনটি আমরা এত পরিমাণ করি না যতটা আমরা গিবত এর মাধ্যমে করে থাকি সমাজ দর্শক এ এবং পরনিন্দা এ সম্পর্কে আল্লাহ স্মাতালা কোরআনে করিমের সুরায় হজুরাতের বারো নম্বর আয়াতের ভিতরে ঈর্বাদ করেন ওলা ইয়ুকুম বা দ তোমাদের কেউ যেন অন্য কারোর গিবৎ না করে তার পেছনে যেন তার সমালোচনা তার পরনিন্দা এগুলো না করে আয়ু হেব্য আহাদুকুমুল্লাহমা মাইতান ফাকার তোমাদের কেউ কি এটি পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোস্ত সে বক্ষণ করবে এটি তো সে অপছন্দ করবে বা এটি তো তোমরা অপছন্দ করবে অর্থাৎ তাহলে তুমি তোমার ভাইয়ের পেছনে যদি তার সমালোচনা কর গিবত করো তো এটি প্রকারান্তরে তোমার মৃত ভাইয়ের গোষ্ঠ বক্ষণ করারই স্বামী সময়ত দর্শক রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম গিবতের পরিচয় আমাদের মাঝে দিয়েছেন সোনানি তিরমিজির একটি হাদিস আবু হরে আর তাল্লাহন বর্ণনা করেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লি আসাল্লাম একবার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আতাদ আমাল আমল গিবাহ তোমরা কি জানো গিবত কি তখন সাহবায়ক রাম উত্তর করলেন আল্লাহুয় রসুলহ আলম আল্লাহ এবং তার রসুল এ প্রসঙ্গে ভালো জানেন তখন রসুল্লাহ সাল্ল্লা আলিয়া এস করলেন বিক্রু কাহা কায়াক তোমার মুসলিম ভাইয়ের এমন কোন বিষয়ের আলোচনা করা যেটি তোমার ভাই শুনলে অর্থাৎ তোমার মুসলিম ভাই শুনলে তিনি কষ্ট পাবেন তো সেটাই গীবতের আওতাভুক্ত হবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসোলা আফরাইতা ইনকান আফি আহিমা আকোল আমার ভাইয়ের মাঝে সেই দোষ বা ত্রুটি যদি থেকে থাকে সেটাই যদি আমি বলি তার পেছনে তাহলে কি গিবত হবে কি না রসল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম বলেন ইনকান আফি হিমা তাকোল ফেতা যদি আমার ভাইয়ের মাঝে সেই দোষটি থাকে যেটির আলোচনা তুমি তার অগোচরে করলে তবেই তো তুমি তার গিবত করলে আর ওয়া ইয়াকুন ফি হিমা তাকোল ফকাত বাহাত্তাহ আর যদি তার মাঝে সেই দোষটি না থাকে যেটি তুমি তার পিছনে চর্চা করছো তবে তো তুমি তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে এটি আর পরনিন্দা বা গিবতের পর্যায়ে থাকবে সমাহিত দর্শক রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে গিবতের পরিচয় আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে জেনে নিলাম যে কোনো মানুষ এর পিছনে তার অগোচরে তার বিষয়ে এমন যে কোনো কথা বলা যেটি শুনলে তিনি কষ্ট পেতেন সেটি গিবতের আওতাভুক্ত যদি তার পেছনে বলা দোষটি তার মাঝে থেকেও থাকে তবে সেটা গিবত হবে আর যদি না থাকে তার বিরুদ্ধে মিথ্যা বা অন্যায় অপবাদ দেওয়ার সামিল হবে যেটি আরও বড়ো গুণা সময় তো দর্শক রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই গিবদকে অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং অন্যায় বলে সাব্যস্ত করেছেন সহি বুখারে এবং মুসিমের হাদিস আবু বকরাহরতি আল্লাহ তালহু এর সাত করেন সোল্লাহ সাল্লুসাল্লাম বেদাহজের ভাষণে বলেছিলেন ইন্না দেমা আকুম ও আমু আল আকুম ও আরকুম হারাম কাহরুমতিউ কুম হায়দা ফি বালাদিকুম হায়দা ও ফি শাহরিক হায়দা এই মাস জিলহজ এবং এই দিন শুক্রবার এবং এই আরাফাতের ময়দান যেরকম সম্মানিত ঠিক একই রকম সম্মানিত তোমাদের এক মুসলিমের উপর অন্য মুসলিমের সম্পদ তার জান এবং তার ইজ্জত আর কোন মানুষের পিছনে সমালোচনা করা পরকারান্তরে তার ইজ্জত এবং সম্মানকে হানি করা তাকে বে করা তার সম্মানকে নষ্ট করা সময়ত দর্শক এই গিবৎ আমরা কোন মানুষের পিছনে তার দোষ মুখে চর্চা করে হতে পারে করতে পারি এবং এই গিবদ হতে পারে ইশারা ইঙ্গিতের মাধ্যমেও অর্থাৎ কারোর পিছিয়ে যদি আমি চোখের ইশারা হাতের ইশারা বা দ্বারায়ও যদি তার কোনো অঙ্গভঙ্গি দ্বারায় যদি তার কোনো ত্রুটি এর বিষয় আমি ইঙ্গিত করি তবে সেটিও গিপতের সামিল হবে এক্ষেত্রে আয়েশ আরদিয়াল্লাহ তাল আনহার ঢেহাদিস এখানে উল্লেখযোগ্য যে তিনি একবার রসল্লাহ সাল্ল্লাহ সাল্লামের দরবারে সাফি আরদিয়াল্লাহ তাল আনহা প্রসঙ্গে একটু ইঙ্গিত করে বলছিলেন যে তিনি বেটে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন তুমি যে কথাটি বললে লাকাদ খুলতে ক্যালিমাতান তুমি এমন একটি কথা বললে এই যে তোমার মুসলিম বোনের একটি ত্রুটির কথা ইশারা ইঙ্গিত করে দেখিয়ে দিলে শুধুমাত্র মুখে বললেও না এই যে সামান্য একটি কথা তুমি বললে সেই কথাটি যদি সমুদ্রের পানি মেশানো হয় তাহলে সমুদ্রের পানি পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে তার সমুদ্রের পানির রঙও পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এতটা জঘন্য অন্যায় হবে কোনো মুসলিমের পিছনে তার সমালোচনা করা তার দোষ ছুটি ইত্যাদি চর্চা করা সমাজ দর্শক ইসলাম একটি সুন্দর সুশীল সুষ্ঠ সৌহার্দ্যপূর্ণ সমাজ সৃষ্টি করার লক্ষ্যে যা যা প্রয়োজন তার সব কিছু নির্দেশ দিয়েছে একটি সমাজের মানুষ যখন প্রত্যেকে একে অন্যের পিছনে সমালোচনা করা থেকে বিরত থাকবে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যকার সম্পর্ক অত্যন্ত সুগভীর হবে भलो सम दर्शक रसुल्ला सल्लासल्लम यीवद विषय जो सवधानबाणी तरह फिर अनेक विशाल अथचदात बसिपरम चर्चा कर गिवत आजकल घी भात मत अर्थात घी भात जे रखम से प्रियम प्रिय गेबरा দুজন মানুষ একসাথ হলেই তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের সমালোচনা করতে হবে এই হলো আমাদের প্রবণতা অথচ এই প্রবণতা একজন ইমানদারের জন্য বিলকুল ইমানকে ধ্বংস করার মতো সোহি মুসলিমের হাদিসে আসে রসুল্লাহ সাল্লামের স্বাদ করেছেন আল মুস্তিমান সালিম আল মুসলিম আমল্লিসানিহি ওয়াদি মুসলিম হলেন সেই ব্যক্তি যাঁর হাত এবং মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে আমি আমার মুখ দ্বারায় আমার মুসলিম ভাইয়ের পেছনে বসে বসে অন্য কারোর কাছে তাল দোষ চর্চা করলাম তাহলে আমার মুখ থেকে তিনি নিরাপদ থাকলেন না এই যে আমার মুখ থেকে তিনি নিরাপদ থাকলেন না এর ফলে আমি প্রকৃত মুসলিম হতে পারলাম না সময় দর্শক রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন সেটি আসলে একজন মানুষকে প্রকৃত খাঁটি এবং সোনার মানুষে রূপদান করার অন্যতম একটি উপায় রসুল্লাহ সদুল্লাহ আলাইসাল্লাম আমাদের সকলকে খাঁটি মানুষ বানানোর জন্য যা যা দরকার তার সব কিছুর নির্দেশ করে গেছেন ইসলামের নির্দেশগুলো কত সুন্দর লক্ষ্য করুন সময় দর্শক ইসলাম শিক্ষা দেয় কোনো মুসলিমের দোষ আপনি যদি চর্চা করতে হয় তবে সেটি তার পেছনে নয় বরং অত্যন্ত সুন্দরভাবে তার সামনে চর্চা করতে হবে কারণ কারোর পেছনে যদি আপনি তার সমালোচনা করেন তাতে সমাজের কোনো লাভ হলো না ওই ব্যক্তিটিরও কোনো লাভ হলো না কারণ তিনি জানতে পারলেন না যে তাঁর এই দোষ নিয়ে আপনি সমালোচনা করছেন এই দোষটি যদি তাঁর সামনে বরং বলা হয় যথাযথ নিয়মে সংশোধনের উদ্দেশ্যে সুন্দর এবং উত্তম উপায়ে পদ্ধতিতে তাহলে হয়তোবা তিনি সংশোধিত হয়ে যাবেন হয়তোবা তিনি ভালো হয়ে যাবেন তাহলে বরম একজন ইমানদার সঠিক পথে আসার জন্য আপনি ভূমিকা রাখলেন ইসলাম শিক্ষা দেয় কারোর দোষ বলতে হলে পিছন নয় সামনে বলতে হবে আর এর বিপরীতে কারোর যদি গুণ বলতে হয় তো সেটি যার গুণ বলছেন তার সামনে নয় বরং সেটি তার অগোচরে বলতে হবে কারণ অগোচরে তার গুণ যদি বলেন তাহলে সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে সমাজের মানুষ গুণী মানুষকে কদর করতে শিখবে এবং তার মতো হওয়ার আগ্রহ হয় স্পৃহা মানুষের ভিতরে জন্মাবে পক্ষান্তরে আপনি যদি গুণী ব্যক্তির সামনে তার গুণ নিয়ে আলোচনা করেন তাহলে তিনি অহংকারী হয়ে উঠতে পারেন তার ভিতরে অহংিকা এসে যেতে পারে এই জন্য হাদিসি আর্সরা সৌল্লা সাল্লাম এর সাথ করেছেন অফত্তোরা বা আলা আফওয়াহিল মান যারা প্রশংসা করে মুখের ওপরে তাদের মুখে তোমরা মাটি নিক্ষেপ করো এখান থেকে আমরা জানতে পারলাম ইসলাম মানুষের দোষ এবং গুণ বর্ণার ক্ষেত্রে যে নীতিমালা দিয়েছে সেটি হলো আমরা কারোর দোষ বলতে হলে সেটি বলবো পেছনে আর কারোর গুণ বলার প্রয়োজন মনে করলে সেটি বলবো তার সামনে এতে কি হবে সেটি আমরা আলোচনা করেছি এর ফলে গুণ যদি পেছনে বলা হয় তাহলে সমাজে গুণী মানুষের কদর বাড়বে গুণী ব্যক্তিও অহংকার থেকে অহংিকা অবলম্বন করা থেকে তিনি বেঁচে যাবেন তার সামনে বলা হবে না আর তার দোষটি তাঁর সামনে বলার ফলে তিনি সেই দোষটি নিয়ে ভাবার সুযোগ পাবেন তিনি সংশোধনের সুযোগ পাবেন সমাজ হবে সুন্দর এবং ভালো সমাজ দর্শক আসুন গীবত গিবৎ প্রসঙ্গের সোল্লা সাল্ল্লাহ সাল্লাম আরও বেশ যে সমস্ত সাবধান বানিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি আমি হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা নিয়ন্ত্রণ চিন্তারা কতটা ইসলামের সাথে সংগত মানবতার কল্যাণের জন্য তারা নিজ বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য ড আব্দুল্লাহ জাহাঙ্গীর বিন ইউসুফ শেখ শাহিদুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম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 সমাজ দর্শক বৃন্দ বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম গিবতের ভয়াবহতা প্রসঙ্গের সুলোল্লা সাল্লাহ কি বলেছেন এবং একজন মানুষের গুণ এবং দোষ চর্চার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি সুন্দর নীতিমালার শিক্ষা দিয়েছে কোন মানুষের গীবত করা অর্থাৎ তার পেছনে তার সমালোচনা করার অর্থ হলো তাকে তুচ্ছ করা এটি অনেকটা নিজের অহমিকা থেকেও অনেক সময় সৃষ্টি হয় কারোর দোষ চর্চা মানুষ তখনই করে যখন নিজের দোষটি তার নজরে খুব একটা বড় হয়ে দেখা দেয় না তখন তিনি অন্যের দোষ নিয়ে খুব বেশি চর্চা করে থাকেন সময়ত দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লামের স্বাদ করেছেন আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের ভাই লাখনুহো ওলা ইয়াকদিবহু ওলা ইয়াহুদুল হো কোন মুসলিম অন্য মুসলমান ভাইয়ের কোন আমানতকে খেয়ানত করবে না তার সঙ্গে মিথ্যা কথা বলবে না এবং তার লাঞ্ছনা হয় এরকম কোন কথা এবং কাজ থেকে বিরত থাকবে কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে ছোটো করবে এটি ওই ব্যক্তি মন্দ হওয়ার জন্য যথেষ্ট খারাপ মানুষ হওয়ার জন্য যথেষ্ট যে তিনি তাঁর কোনো মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন আমরা গিবদ বা পরনিন্দা চর্চা করার মাধ্যমে প্রকারান্তরে আমাদের মুসলিম ভাইদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি যেটি আমাদের মন্দ এবং নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট সময়ত দর্শক গিবদ প্রসঙ্গে ইসরান আবুদাউদে আনাসিবীর মালিক রদুল্লাহ থানা থেকে বর্ণিত একটি হাদিসে অত্যন্ত ভয়াবহ সাজা এবং শাস্তির কথা এসেছে আল্লাহ রসুল সাল্লা উলুসলামের স্বাদ করেছেন যখন মেয়ারে আমাকে নিয়ে জিবরা উপরের দিকে নিয়ে গেলেন তখন মারার তু কওমিন। আমি এমন এক সম্প্রদায় এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম আল্লাহম আজফার মিন্ন হাজ যাদের হাতে রয়েছে এরকমভাবে তামার বড়ো বড়ো নখ তামা দ্বারা নির্মিত তারা সে সমস্ত নখ দিয়ে নিজেদের চেহারা এবং বক্ষসমূহকে খামছাচ্ছে তখন আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিবরিল উত্তর করলেন অল এরা হল সে সমস্ত লোকেরা যারা মানুষের গোষ্ট বক্ষণ করতো এবং মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করত। অর্থাৎ মানুষের পেছনে সমালোচনা করত সম্মান দর্শক এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম গিবত তথা পরনিন্দা একজন মুসলিমের পেছনে সমালোচনা করা এটি ভয়াবহ শাস্তির কারণ এ অন্যায়ের সঙ্গে আমরা যদি জড়িত থাকি লিপ্ত থাকি তাহলে এটি আমাদেরকে পরকালে ভয়াবহ স্বাস্থ্যের দিকে নিয়ে যাবে তাই আসুন গীবত এবং পরনিন্দা করার যে বদ অভ্যাস আমাদের ভিতরে আসে সেটা থেকে আমরা ফিরে আসি গিবত এবং পরনিন্দার ফলে কোনো কোনো হাদিসে আসছে আপনি যার গীবত এবং সমালোচনা করছেন আপনার আমল থেকে তাকে যে পরিমাণ তার ইজ্জত এবং সম্মান হানি করেছেন সেই পরিমাণ আমল নামা নেমল আপনার ভালো কাজ এর স্বভাব তাকে দিয়ে দেওয়া হবে এই জন্য আবদুল এমনে মোবারক রহমতুল্লাহ আলী বলেন আমি যদি কারোর গিবত করার ইচ্ছাই পোষণ করি তবে সেটি করব আমার মায়ের গিবত কারণ আমার স্বয়াব যদি কাউকে দিতেই হয় তো সেটা আমার মাকে দেওয়াই শ্রেয় অর্থাৎ আমরা কোনো মানুষের গিবত করে নিজের স্বভাবটুকু আমরা তাকে দিয়ে দেওয়ার মতো বোকামি এবং নির্বুদ্ধিথা অবশ্যই করব। সম্ভবত দর্শক হাসান বস্রী রহমতুল্লাহ আলী বলতেন যে ওয়াত সাবুনাহু হাই ওহু আইনদালাহে আজিম হাসান বসরি রহমতুল্লাহে আলাই বলতেন যে ওই আল্লাহ পবিত্র যিনি বলেছেন ওতাহ সাবুনা ওহু আইনদালে আজিম তোমরা এই অপরাধটাকে অনেক সাধারণ মনে করো অথচ এটি আল্লাহর কাছে অনেক বড়ো অপরাধ অনেক বড়ো পাপ সম্মানিত দর্শক আসুন এই গিবত করার প্রবণতা থেকে আমরা ফিরে আসি এই গিবত করার বদভ্যাসটি আমরা পরিহার করি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যে আমি কিছু মানুষকে বড় আশ্চর্যজনকভাবে দেখতে লাগলাম যে তাদের মাঝে ইমাম মালিক রহমতুল্ল্লাহ বলেন আমি অত্যন্ত আশ্চর্য একটি জিনিস প্রত্যক্ষ করলাম যে কিছু মানুষ তাদের মাঝে আমার চোখে তেমন কোনো দোষ পড়েনি তাদের তেমন কোনো ত্রুটি আমার চোখে পড়েনি কিন্তু তার হঠাৎ করে যখন অন্য এক জাতির অন্য এক সম্প্রদায়ের মানুষের সমালোচনা শুরু করল অন্যদের সমালোচনা শুরু করার পর দেখলাম যে যারা সমালোচনা করছেন তাদের। অনেকগুলো দোষ এবং ত্রুটি সমাজে সকলের কাছে এবং আমার কাছে প্রকাশ পেয়ে গেল আর এর বিপরীতে আমি দেখেছি সচক্ষে যে কিছু মানুষ যাদের মাঝে অনেক দোষ ত্রুটি আসে কিন্তু তারা অন্যের সমালোচনা করা ইত্যাদি পরিহার করে সমালোচনা বাদ দিয়ে গীবৎকে তারা না বলেছে একটা পর্যায়ে এসে তাদের দুষ্টুতি ইত্যাদি আমাদের মন থেকে মুছে গেছে তাদের অন্যায়গুলোর কথা আমরা ভুলে গেছি সমাহিত দর্শক মূলত আপনি যখন কোনো মুসলিমের পেছনে তার সমালোচনা করবেন তার ইজ্জতকে নষ্ট করবেন তখন আপনার ইজ্জতও আল্লাহ তালা নষ্ট করবেন এ বিষয়ে সোনান আবুদাউদেবনীত রসুল্লাহ সাল্লামের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি তিনি এরশাদ করেছেন মাম ইমরি ইন ইয়াহদুল ইম্রাহম মুসলিমা কোন ব্যক্তি যদি করে মুসলিমকে লাঞ্ছিত করে অপদস্থ করে ফি মওদ আইন তন তাহকু ফিহে হরমাতহু যেখানে তার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করা হচ্ছে অর্থাৎ কারোর যদি সমালোচনা হচ্ছে সেই সমালোচনার দিকে আরও মাত্রা যোগ করে অর্থাৎ কোনো মুসলিম যদি সমালোচনায় লিপ্ত হয়ে যা তার পিছনে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা ইদালাহু আল্লাহ হফি মামাতেন তাহলে আল্লাহ তালা ওই সমালোচককে বিজ্জুত করবেন এমন কিছু জায়গায় ইউ হ্যাভ বো ফি হিনস্রতহু যে জায়গাগুলোতে তিনি সমালোচনার মুখমুখি হওয়ার কামনা করবেন না বরং সেখানে তিনি ভালো থাকার ভালো সাজার ভালো অবস্থান সৃষ্টি হোক এই কামনা করবেন আর এর বিপরীতে কোনো মুসলিম যখন অন্য কোনো মুসলিমের ইজ্জত এবং সম্মান লণ্ঠন হচ্ছে এমন জায়গায় তার পক্ষ অবলম্বন করে তাকে রক্ষা করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ সুহাম তালা এই ব্যক্তিকেও কোন জায়গায় লাঞ্ছনার মুখোমুখি হলে আল্লাহ তালা তার ইজ্জতকে হেফাজত করে যে দর্শক আমরা বুঝতে পারলাম যে গীবত করার ফলে সমালোচনা করার ফলে আমরা দুনিয়াতেই বেজ্যুতির সম্মুখীন হচ্ছি গেবতের সাজা আল্লাহ দুনিয়াতেই দিবেন আপনি কারো সমালোচনা করছেন আপনার সমালোচনা অন্যরা করবে আপনি মানুষের দোষ আবিষ্কার করছেন অদসআল্লাহ বলেছেন ওলা তাজাসু তোমরা একে অন্যের দোষকে খুঁটাখুটি করে আবিষ্কার করার চেষ্টা করো না কারোর পিছিয়ে পড়ো না যদি আমরা সেটা করি তাহলে তার সাজা দুনিয়াতেই পেতে হবে আমাদের দোষ অন্যরা আবিষ্কার করবে এবং আমাদের দোষগুলো আবিষ্কৃত হবে আর আমরা যদি কোনো মুসলিমের দোস্তটিকে ঢাকিয়ার মানসাতারা মুসলিম আসাত পেয়ামা যে ব্যক্তি কোনো মুসলিমের দোস্তটিকে ঢাকবে আল্লাহ তালা কেমন তরায় তার দোস্তটিকে ঢাকবে অতব আসুন মানুষের দোষ অন্যায় দেখলেই সেটা বলে বেড়াতে হবে এমন কথা নয় বরং মানুষের পেছনে সমালোচনা করার এই যে পদভ্যাস আছে এটা থেকে আমরা প্রত্যেকেই বেঁচে থাকার চেষ্টা করি সমাজ দর্শক রসুল্লাহ সাল্লাহ রহিহাসাল্লাম এর সামনে কারো সমালোচনা হলে তিনি সেটাকে প্রত্যাখ্যান করতেন সেটাকে তিনি প্রতিহত করতেন আসুন আমাদের সামনেও যদি কেউ কারো গিবদ বা সমালোচনা করে আমরা তো সেখানে যোগ দেবই না বরং অপরন্ত সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করব। করবো সুরানির মিজিরে খাদিসার্সে রসুল্লাহ সৌলা করেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জতকে রক্ষা করতে গিয়ে তার সমালোচনা তার সম্মান হানির বিরুদ্ধে অবস্থান নিয়ে দাঁড়াবে অর্থাৎ কোন মুসলিমের ইজ্জত রক্ষা করার জন্য তিনি চেষ্টা করবেন কেউ তার সমালোচনা করছে সে সমালোচনা বন্ধ করার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা কেমন তোর ময়দানে পরকালে তাঁর চেহারাকে জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা রকম সময় হচ্ছে দর্শক রসুল্লাহ সাল্লু আসলামের সামনে যখন সফিয়া রেদুল্লাহ তাল আনহার সমালোচনা করছিলেন আমাদের আসর আল্লাহ তাল আনহা তখন কিন্তু রসুল্ল্লা সাল্লাহ সাল্লাম তাকে বাধা দিলেন এবং বললেন তুমি যে কথাটি বললে এটি যদি সমুদ্রের পানির সাথে মেশানো হয় তো পানির রং বিবর্ণ হয়ে যাবে এত ভয়াবহ এত জঘন্য তাহলে আসুন আমাদের সামনে যদি কেউ গিবদ বা সমালোচনা করে তখন আমরা সঙ্গে সঙ্গে সেটাকে প্রতিহত করার চেষ্টা করি আমরা যে ব্যক্তির সমালোচনা হচ্ছে তার পক্ষ অবলম্বন নেই এটি আমাদের প্রত্যেক ইমানদারের জন্য জরুরি সেটা না করে যদি আমি বরং তার সঙ্গে মাত্রা যোগ করি আরও যোগ দিয়ে দিই তাহলে সেটি হবে আমাদের আখারাতকে ধ্বংসকারী অত্যন্ত ভয়াবহ একটি কাজ আল্লাহ সদালাহ সাল্লাম এরকম আরও বহু হাদিসে আমরা পাই তিনি তার সামনে অন্য কার সমালোচনা কর হলে সেটিকে যথাসাধ্য প্রতিহত করার চেষ্টা করতে। আসুন এই গিবোধ করা থেকে আমরা হেফাজতে থাকি এবং আমাদের সামনে কে গিবোধ করলে সেটিকে আমরা সময়ত দর্শক গিবতের ক্ষেত্রে আমরা সাধারণত অনেক সময় গিবোধ করে থাকি আমাদের ধারণার উপরে বৃত্তি অনেক আমরা নিশ্চিত কোনো অন্যায় অপরাধের কথা জেনেই তারপর গিবোধ করি আমি কোনো মুসলিমের পেছনে যদি সমালোচনা করি তার অন্যায় অপরাধটি জেনে শুনে তো সেটা যেরকম অন্যায় আর ধারণার উপরে ভিত্তি করে যদি আমি কোনো মুসলমানের সমালোচনা করি সেটি আরও বড়ো অন্যায় কারণ সেক্ষেত্রে আমি তার প্রতি কুধারণা করলাম আর আল্লাহতালা কোরআনে করিমে বলছেন কোন কোনো ধারণা করা গুনাহের কাজ অতএব তোমরা ইজতানিবু কফির রম্মিনা অনেক ধারণা আছে সেগুলো তোমরা বেঁচে থাকো সময় তো তালা কোরআনে করিমে বলেন ইজতানিবু কাসির রমিনা তোমরা অনেক ধারণা আছে সেগুলো থেকে বেঁচে থাকো কারণ ফাইন্না বা আদাতন এই কোন কোন ধারণা করা গো না রাসুল্লাহ সাল্লাহ্লাম বলেছেন ইয়াকুমাজন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্নাজাবুল হাদিস কারণ ধারণা হলো সবচেয়ে বড়ো মিথ্যা ধারণা করে কারোর যদি আপনি কোনো কথা বলেন তাহলে সেটি হবে আপনি জেনে শুনে মিথ্যা কথা বলার চাইতেও জঘন্য মিথ্য চান তো এই বাসন গিবতের যত রকম প্রকার হতে পারে এই সবগুলোকে আমরা পরিহার করি এই সবগুলা থেকে আমরা বেঁচে থাকি সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদেরকে গিবত হয়ে গেলে কিভাবে আমরা রক্ষা পাব তার উপায় পদ্ধতি এবং বাতিল গিবত হয়ে গেলে আমরা কারোর গীবত যদি কখনো করে ফেলি আমার দ্বারা হয়ে যায় অন্যায় কাজটি তাহলে আমার সর্বপ্রথম করণীয় হলো তার কাছ থেকে আমরা গিয়ে মাপ চাই সম্মানিত দর্শক রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে গীবত সম্পর্কে যে সব যেসব সাবধানবাণী করেছেন যে সকল সতর্ক তিনি আমাদেরকে করেছেন রসোল্লাহ সাল্লাহ্লাম গিবত সম্পর্কে আমাদেরকে যে সতর্ক করেছেন সাবধান করেছেন সেগুলোকে আমরা আমলে নেই করলে তার পরিণতিতে দুনিয়াতেই আমার জন্য লাঞ্ছনা অবদারিত এবং আখেরাতে আল্লাহ ভয়াবহ শাস্তির কথা আমাদেরকে মেয়ারাজের মাধ্যমে রসোল্লাহ সোল্লা সাল্লামের ভায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন অতএব আসুন আখেরাতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে নিজের ইজ্জত রক্ষা করার জন্য এবং আল্লা রসুল সাল্লুসাল্লামের হুকুমকে পালন করার স্বার্থে আমরা গিবত থেকে বেঁচে থাকার চেষ্টা করি এই জোবানকে হেফাজত করি যেটি দিয়েছেন আল্লাহ সমাজের দর্শক গিবত হয়ে গেলে আমরা কি করব সে বিষয়ে আলোচনা ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে আমরা করব আজকে এই পর্যন্তই আল্লাহ তারা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই ক্ষমনা রেখে আজকে মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত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 পৃথিবীর বড় বড়। আলমগনের নিকট থেকে ফত এসেছে যা বলে যে নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন 963401024192 শর্ট কোড 300083 সোয়েপ বিআইসি কোড আইবিও বিজেভি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peestv.tv পিস্ট টিভি মানবতার সমাধান